প্রিয় দর্শক ও শ্রোতা আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফি কি মাসালা নিয়ে এ পর্যন্ত যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে ইমাম মুক্তাদের পক্ষ থেকে কি জিনিস বহন করে साधारण मुक्तर पक्ष बहन विशेषकर प्रकाश्य आवाजे सालाद गा आदाय है विशेषकर रेला फजर क्षेत्र प्रकाश्य आवाजे জোর আওয়াজে যে কেরাতগুলা পড়া হয় সেই সময় মুক্তাদের কেরাত তিনি তোমরা মনোযোগ দিয়ে শুনো এই হাদিসটি আপনার আহ তিরমিজি ছাড়া বাকি ছয় কিতাবের প্রত্যেকটিতে রয়েছে যেমন আবুদাবুদের মধ্যে ছয়শত নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে পৃষ্ঠা নম্বর মাজের মধ্যে পাবেন আটশত বিরাশি নম্বর হাদিস হিসেবে আটশত নম্বর হাদিস হিসেবে এটা প্রসিদ্ধ একটি হাদিসের অংশ যার সত শুরু অংশ আছে ইমামি উদ্ধামাবে সুতরাং হ্যাঁ হাদিস দ্বারা বোঝা যায় যখন ইমাম জোরে রাত পড়বে তখন সে মুক্তাদির কেরাত বহন করবে মুক্তাদি তখন কেরাত পড়বে না হম এটাই হচ্ছে আসল কথা এরকম ভাবে আরেকটা হাদিস আমরা এই ক্ষেত্রে বলতে পারি যেই হাদিসের মধ্যে যেই ব্যক্তির ইমাম থাকবে তখন তার কেরাতটাই মুক্তাদির কেরাত হিসেবে পরিগণিত হবে যেটা মুসর আহমদের হাদিস তিন নম্বর খন্ড খ্রিস্টার নম্বর তিনশো তনচল্লিশ এভাবে হাদিস আটশো তো পঞ্চাশ আলবানির ডেকে হাসান বলেছেন যেটা আগের হাদিস থেকে আমরা বুঝি বুঝতে পারি যে চুপ থাকার ব্যাপারটা জোরে কেরাত পড়লে ইমাম এ ছাড়া আর কিছু আপনার বহন করবে না হ্যাঁ এরকম ভাবে ইমামটা কিন্তু অন্য লাশলাতে ইফাতে কিতাবের মধ্যে হাদিস সেটা থেকে সেটা দ্বারা এই সুরে ফাতে এখান থেকে বের করে নিতে হবে সুতরাং আপনার অন্য কেরাত বাড়তি যে কেরাতটা পড়া হয় সেই ক্ষেত্রে কেরাতকে বহন করবে সুতরাং এই এখানে একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় বিশেষ করে যখন একজন এসে ইমামের যেখানে কেরাত পড়েন না সেই রাগাতের মধ্যে যদি অ্যাড হন যেমন তৃতীয় চতুর্থ রাগাতে তখন তার আর সুরে মিল क्षेत्र बुजार विषय आशा करके बुझे पे कौन जतियों जिन मुख्तु से बहन करते কারণ ইমামের মুক্তাদের মধ্যে যদি কারোর উজু না থাকে সেই তার উজুও বহন করবে না এবং কেউ যদি একটা রুগু না দেয় অথবা সেজা না দেয় সেগুলো বহন করবে না সুতরাং বহন করার ব্যাপারটা আমাদের জানতে হবে জজাক মুল্লাহ